সে উম্ম হয়ে ধ্বংস হয়ে চক্রান্ত সর্বদা এটাই আহলে কেম থেকে দূরে করে দাও তারপরে এই তবলিকের গাড়ি চলে না চলে তেরে দাও তো শয়তান তো বেশি কিছু করবে না ওই তো চাক্কা পাঞ্চার করে দিছে বলে এই কে সাধারণ লোকদেরকে ওলামাদের থেকে পিত করে দাও বা এরপরে দেখো তোমার আর কাম করা লাগবে না তুমি দিয়ে এই উম্মদ গুমরা হয়ে যাবে আলাক হয়ে যাবে হাজের মধ্যে এলেই আসছে বলে হয় তুমি আলেম হও আর না হলে তুমি এলেম শিখনে বালা হও আর না হলে তুমি এলএমের কথা শুননে বালা হও আর হলে তুমি এলমওয়ালা দের কে মোহাম্বত করলে বলা হও চার কিসিমের একটা তুমি হও পঞ্চমটা হইও না যে সঙ্গে দুশ্মনী রাখে বিদ্বেষ রাখে সেই সেই লোক তুমি হইও না কি হবে হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ম্যাডাম টবলিকের মেহনত চালু হয়ে গেছে মাসা আল্লাহ কলমার দাবাত খুব দিতে পারি ইমানের দাবাত খুব দিতে পারি এখন হিসাব করার সময় আসছে যে এত বছর টবলিক করে আল্লাহ চালা জাত ও সিফাতের উপরে কতখানি ভরসা আমার পয়দইশ অন্তরের মধ্যে আমি টাকার উপরে কত ভরসা করি চাকরির উপরে কত ভরসা করি আর আল্লাহর উপরে কত ভরসা করি আমি সময় অঞ্চলের মোহব্বতটা কি কিসের বুনিয়াদের উপরে হইল কি আল্লাহ আল্লাহ কারণে আল্লাহ কারণে না অন্য কোন কারণে খাড়া হইলে বয়ান করতে পাইলে মুখে ফেনা ছুটে এত সুন্দর বয়ান করতে পারে মানুষ মোহিত হয়ে যায় সবাই কয়ে যে অমুক বয়ানী লোকটারে আমাদের মজমজে পাঠাইয়া দেয় এক জমানা চগলিক ছিল আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার ভাষায় উনি বয়ান করতেন আর মানুষ মাথা নিচে করে শুনতেই আছে শুনতেই আছে কেউ কয় না শুদ্ধ ভাষা আলাদা কেউ নাই ঢাকা শহরে বয়ান করতো এই কাতের মধ্যে মহকরাম দশটা বুঝুগো এখন তো সময় আসে যে এত বছর তগলিক করা আমার ইমানের তরক্কি কতখানি হয়েছে আমার আমার তরকখানি কত তরক্কি উন্নতি কতখানি হয়েছে আমি দিনের জন্য কতখানি যানমাল প্রবাহ করলে বলা সময় কোরবান করোন যানমাল কোরবানি করলে এই যানমাল দামি হয়ে যাবে কীমতি হয়ে যাবে আল্লাহ কাছে এইটার বিনিময়ে পাওয়া যাবে এটার পাওয়া যাবে